প্রিয় বন্ধুরা এক একে শেষ হলো অচিনপুরের যাত্রী অ্যালবামের সবকটি গান গানের কথা লিখেছেন ও সুর দিয়েছেন মোহাম্মদ রাশিদুল ইসলাম অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন শিশুশিল্পী জিহাদুল ইসলাম নিয়াজ মাহমুদ শাফিন আহমাদ ও হামিম বিন হুসাইন অ্যালবামটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইব্রাহিম বিন ইউসুফ ওসমানগুনিয়াল মুজাহিদি ও মাইনুল ইসলাম প্রযোজনা ও পরিবেশনা করেছেন প্রদীপ শিল্পগোষ্ঠী চর্মনাই বরিশাল আর উপস্থাপনায় ছিলাম আমি জেহাদুল ইসলাম তাহলে ভাল থেক বন্ধুরা আল্লাহ হাফেজ